মুরব্বী মুরব্বী মুরব্ব জায়গায় থাকতে চাই মুরব্বী মুরব্ব ব্যাপার তারা সমাধান করবে আমরা কথা না এই কথাটা যদি আপনাকে আগের পরের কিছু ঘটনা আছে যেমন আমি বলছি বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা আন্তরিক ভাবে কাছে দেখার জন্য চেয়েও পাননি এর আগে ইমান ও দেশ রক্ষা আন্দোলন নামে আপনার ঢাকাতে একটি আন্দোলনের সূচনা হলো গড়ে তো সেখানে বিফা মৌলানা আব্দুল জাব্বার সাহেব সরাসরি চর্মনায় বিশেষ সাথে ফোনে কথা বলেছেন তখন উনি ওই চর্মনায় মাহফিলের প্রস্তুতিতে ব্যস্ত এবং এই যে বলেছেন কিনা যেটা আমি যাচাই করেছি জিজ্ঞেস করেছি যে আপনার ব্যাপারে এরকম বলা হচ্ছে আপনি কথা বলেছেন আদৌ কি বলা হয়েছে উনি জিজ্ঞেস করেছেন যে আমার এখানে এরকম ইমান নদীর নামে একটা সকল দলের একসাথে সম্মিলিত হচ্ছে আপনি বা আপনার পক্ষ থেকে কোনো প্রতিনিধি যদি আপনারা পাঠান তাহলে আমরা এখানে ই করতে চাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে আপনার নাম দিব বা দেবো না অনুভব হ্যাঁ আমার কি করে নাম দেব ওনার পক্ষ থেকে এই ঘোষণার করে এখানে নাম দেওয়া হবে তারপরে যেমন রমনানিয়াতে যখন ঘোষণা হয়ে গেল এই ঘোষণার পরে কোন কিছু জিজ্ঞেস না করে কোনো কিছু না জানিয়ে প্রেস কনফারেন্স করে দিলেন ওনার নাম এখানে সম্মতিতে দেওয়ার পরে উনি যদি নাম প্রত্যাহার করতে চান তাহলে বলতে না আমি এই কারণে সম্মতি দিয়েছিলাম এই কারণে আমি প্রত্যাহার করে নিলাম এটা বলতে পারেন না যে আমি এদের সাথে নাই এটা একটা শিষ্টাচার পরিপন্থী বিষয় এনাদেরকে হাঁটাধারিতে একটা ঘটনা ঘটল সেটা ওনারা ওভারলোড করে গেছেন হাঁটাধারিওয়ালা এটাকে থাক যা হওয়ার গেছে তিন ঘটনা আপনার আপনার আরো উনত্রিশ যে সমাবেশ হলো উনত্রিশ তারিখের সমাবেশ থেকে একটি পুস্তিকা প্রচার করা হলো সাধারণ কর্মীদের মাঝখানে সেই পুস্তিকার ভিতরে কালের কণ্ঠ প্রথম আলো এক কথায় ইসলাম বিরোধী যে পত্রিকাগুলো রয়েছে এই সমস্ত পত্রিকা এবং আরও কিছু পত্রিকা আপনার বিভিন্ন রিপোর্ট কাটিং কাটিং এনে ওখানে সম্মিলিত করে জমা করে একথা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে পুস্তিকাতে যে হেফাজতে ইসলাম মূলত হেফাজতে জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম এরা বিএনপি থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা এদের দ্বারা এই সমস্ত কাজ করছে এই সমস্ত তথ্যগুলো গুলো বিলি করা হলো আপনার ওই উনত্রিশ তারিখের তাদের সেই সমাবেশ থেকে বিলির পরে তারা ওই সমাবেশে বিলি হল সর্বনায়ক সাহেবের সমাবেশ হেফাজতে ইসলামের বিরুদ্ধে एमर सफी साहेब सहकारे पुस्तक अपनी देखते चेलें अपना देखा इस रिपोर्ट जो ना कि लालबाग पौछल तपर आपनर अन्य जैसे पोछल तक इतिम्य जेनात बाबर नगर साहेब सहकारे हजरत आम सफी साहेब लालबागे चले तीन दिन आगे कथा चले आ चले आसार पर लालबाग छ्रें কোথায় পাওয়া যাবে অফিসে পা এবং রসিদ নিয়ে আসা হয়েছে রসিদ দিয়ে কিনেছে জি তখন सकल आलिमुलरकार आलिम जरा चिन्हित बेदाती कदर पुजारी এই টাইপের ছাড়া হকানি সব আইন যখন এক প্ল্যাটফর্মে সেখান থেকে আমরা অবশ্যই আশা করেছিলাম যে পঁয়ত্রিশে মার্চের সমাবেশ থেকে সম্পূর্ণ নিঃসর্থ একাত্মতাই ঘোষণা হবে সেটা হয়নি বরং বলা হয়েছে যে সকল পত্রিকাতে এটা এসছে আমি সমস্ত পত্রিকাগুলোই তুলে তুলে করেছি এসছে যে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের দাবি দেওয়া যদি সরকার পুরা না করে তাহলে আমরা ছয় তারিখের ওইটাতে সমর্থন দেবো ছয় তারিখের ইয়েতে সমর্থন আমি পাঁচ তারিখ পর্যন্ত দেখে তারপরে রাত্রে যখন দিব কালকে সকাল বেলায় সমাবেশ আমার কোন কর্মী হিসাবে বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে তার মানে এটা হল একটা না শব্দ বলুন না আমি কোন মুরব্বীর ব্যাপারে এই ধরনের কোন শব্দ ব্যবহার করতে আমি রাজি নাই সব কিছু ত্যাগ করি চান সমাবেশের যৌক্তি আলাদা করে লালবাগে ওনারা শুধু চিটাগাংয়ের মৌলনা সাহেবের বসে একটা ঘরোয়া মিটিং করছেন সেই মিটিং এর বিষয়বস্তু ছিল যে ঢাকার অনেক আলিমুলামার সাথে চরম সাহেবের আগে থেকে বেশ কিছু তিক্ততা আছে তো আমরা মলনা সাহেবদের কথাবার্তা বাদ দিয়ে আমরা সরাসরি আমরা ওনাদের সাথে আলাপ করে একটু ওনাদেরকে কাছে ডাকি মলনা জুনায়দ বাবু নগরী সাহেব সরাসরি সরাসরি কথা বললেন কথা বলে বললেন মলনা আপনার সাথে এখানে অনেকের কিছু ভুল বুঝাবুঝি আছে কিন্তু আমাদের সাথে তো কোন আপনার গণ্ডগোল নেই আর আমরাও তো কোন রাজনৈতিক দাবি বা কোন বিএনপি বা কোনো জানেন আপনাদের সমাবেশ থেকে এই ধরনের ঘোষণা আসাটা জাতির কাছে একটি ভিন্ন মেসেজ দিয়েছে দুই নম্বর আপনার সমাবেশে এই ধরনের পুস্তিকা বিলি হয়েছে তো তখন মনে আমি তো এই পুস্তিকা সম্পর্কে কিছু না। আমার তো জানো নাই আমার দলীয় নাই এটা হয়তো সাইট থেকে কেউ করেছে আমাদেরকে বিতর্কিত করার জন্য তখন মালনার জিয়া সে বলেছেন আমার হাতে এখন পুস্তিকা আছে আমি কিছুক্ষণ আগে লালবাগ থেকে আমি নিজে লোক পাঠিয়ে সেই পুস্তিকা আনিয়েছি তো আমি জানি না বা আপনি জানেন না জানেন তাহলে আপনার অফিস আপনার নিয়ন্ত্রণে নাই এই অর্থ যাচ্ছে কথা অনেক আপনার অফিস আপনার নিয়ন্ত্রণে নাই এখন এই ইয়েতে আপনার সামনে দুইটাই পথ আছে আমি আপনাকে দুইটা পথ দিতে পারি যদি আপনি আমাদের সাথে একাত্ম হতে চান এখানকার তিক্ততা মেটানোর জন্য এবং সকলে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার দরকার এই মুহূর্তে হওয়ার জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে আমাদের চট্টগ্রামের ওলামাইতে আমরা আলাদা বসেছি এখান থেকে আমি আপনাকে দুইটা ফর্মুলা দিতে পারি এক আপনি মেহরবানি করে যেখানেই থাকেন আপনি আজকে তার সিট নিয়ে আসেন লালবাগে আমি অপেক্ষা করছি ঢাকার আলমদেরকে আমি এখানে আটকে রাখছি বিভিন্ন ছোটাতে আপনি আসেন আপনি আসার পরে এনাদের সাথে দেখা সাক্ষাৎ করে একটু কোলাগুলি যদি হয়ে যায় তাহলে পরে মনোমালিন্যতা দূর হয়ে গেল আগের ওটা শেষ হয়ে গেল নতুন করে আমাদের নতুন ধারা চলল এক দ্বিতীয় যদি আপনি এটা করতে সমর্থ না হন কোনো কারণে আসতে না পারেন লালবাগে এখানে হজরত উনি বলেছেন হজরত এখানে চলে এসছেন একদিন হয়ে গেল সকলে এসে দেখা করলো হাটাজারি হজরতের সাথে আপনি তো এসে দেখা করতে পারতেন যদি আপনি আসতে নাও পারেন তাহলে আপনি কালকে একটা সংবাদ সম্মেলন করে ওই পুস্তিকার সাথে আপনাদের কোন সংশ্লিষ্টতা নেই এই কথাটা আপনি ঘোষণা করুন এবং যে যারা করেছে তারা ভুল করেছে তারা আপনার পরামর্শক্রমে করেনি বা আপনাদের এর সাথে কোনো সম্মতি নেই এই কথাটা আপনি আগামীকালকে যদি কি করে দেন ঘোষণা করে দেন হ্যাঁ তো তাহলে আমরা কি করে ফেলবো এখানে এটা একটা মিটমাট হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই এরপরের দিনে ওনারা কিছু করলেন একটা উনি আসলেন না দু নম্বর হল উনি না এসে যে সংবাদ সম্মেলন করতে পারতেন যে এই ধরনের বিভ্রান্তি যারা ছড়িয়েছে এদের সাথে আমাদের সম্পর্ক নাই আমরা পুস্তিকার সাথে এত বড় বিষয় উন্মতের ঐক্য অনৈক্যের বিষয় উনি এই জিনিস না করার পরে শেষ পর্যন্ত হোফাজতের সকল জিম্মাদাররা চিটারঙের জিম্মাদাররা পর্যন্ত বৃতস হয়ে আগের দিন মানে আপনার চার তারিখে হুমায়ত সাহেব এসে বলেছিলেন যে আমরা এরকম প্রতিনিধি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যাই হোক না কেন আমাদের আপনার এই সম্মেলনে যাই হোক আমরা তারিখ পর্যন্ত সময় চেয়েছিলাম অপেক্ষা করব তারপরে মত দিব কিন্তু আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে না আমরা আমরা আপনাদের সাথে থাকবো তো তখন ওনারা প্রশ্ন আপনারা থাকবেন কিন্তু আপনারা যে ঘটনা দিয়েছেন এগুলো কি হবে এটা আপনারা পরিষ্কারভাবে অবস্থান পরিষ্কার করেন তো তখন এই ঘটনাগুলো এইগুলা এই যে যা বললাম না তখন এগুলো ঘটতে লাগলো একের পর এক ধারাবাহিকভাবে উনি আসলেন না এই প্রস্তাবে এবং তারপরে উনি শুক্রবার রাত্রে পাঁচ তারিখ রাত্রে ওনারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন চর্মনায় রাখা হবে না তারা একের পরে এক আমাদের সাথে কি করছে বিভিন্ন জায়গাতে ওয়াদা দিচ্ছে সরে যাচ্ছে ওয়াদা দিচ্ছে সরে যাচ্ছে ইতিপূর্বে ঘটনাগুলো বাদ দিলেও বর্তমানে যে অবস্থাটা রয়েছে বাম রামপন্থীদের ভাষায় যদি চরমনায়ক দলের লোকজন কথাবার্তা বলে তাহলে এটা তো বড় বিভ্রান্তি হবে অতএ তখন ওনারা সিদ্ধান্ত নিলেন ঠিক আছে ওনাদের ছাড়া আমরা কি করবো ইনশাআল্লাহ আন্দোলন করব ওনাদেরকে আসতে দেওয়া যাবে না বাস তারপরে তখন রাত্রেবেলায় এটিএম হেমায়ত উদ্দিন সাহেবকে ফোন করে জানিয়ে দেওয়া হলো যে জনাব আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের ছাড়াই ইনশাল্লাহ আন্দোলন করবো আপনাদের আন্দোলন আপনারা করতে থাকেন আমরা আমাদের আপনাদের ছাড়াই করব ইনশাআল্লাহ এবং দয়া করে আপনারা কালকে মিম্বরে আসবেন না মেম্বরে উঠতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত শুক্রবার রাত্রে জানিয়ে দেওয়া হয়েছে শনিবারের ব্যাপারে এই জানিয়ে দেওয়ার পরেও ওনারা ওনাদের মধ্যে দুপুর সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে ফাইজুল করিম সাহেব গাড়ি নিয়ে প করে বাজাতে বাজাতে একদম মেইন রাস্তা দিয়ে যে রাস্তায় একদম সমাবেশের সামনের দিকটা লোকজন ভর্তি ওখান দিয়ে তারা এগিয়ে গেছে যে বাস দেওয়া ছিল স্টেজের চারপাশে সেখানে ওনারা ওনাদেরকে আটকানো হল যে না করে। বাস ভেঙে ভেতরে ঢুকে গেছে এরপরে মঞ্চে উঠবে তখন মঞ্চে উঠতে বাধা দেওয়া হয়েছে যেখানে নিষেধ করা হয়েছে আগের দিন পরিষ্কারভাবে অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে কেন ওনারা এখানে বিশৃঙ্খলা করার জন্য গেলেন এক এরপরে কিছুক্ষণ পরে আবার আপনার এই দুটো আড়াইটার দিকে না সৈজুল করেন মেজপির সাহেব মেজপির আন্দোলনের হিমায়ত ওই এটিএম তারপরে আপনার ওই দুপুর দুটোর দিকে তখন আবার আপনার একটা গাড়ি সেই গাড়ির দুই পাশে বিরাট হাত পাখা আচ্ছা এখানে তো কোন নির্বাচনী জায়গা নয় হ্যাঁ বিরাট দুটো লাগিয়ে এইবার কি করছেন ওই মাঝখানে সরকারের ছড়িয়ে সরিয়ে গাড়ি নিয়ে উনি এখন মাঝখানের দিকে আবার রওনা হয়েছেন তখন মঞ্চ থেকে বলা হয়েছে ওই গাড়িটা কার বা কাদের ওটাকে রাত খান এখান দিয়ে কোনো গাড়ি ঢুকবে না সমাবেশের মূল জায়গাতে কোন গাড়ি ঢুকবে না আটকান তখন আটকান হয়েছে এখন আপনি বলেন তর্বনায়ী সাহেবকে উত্তর দেওয়া হয় নাই যাওয়া